বাংলা হচ্ছে সালাসা বা একশো আট নাম্বার আয়াতে আল্লাহ বলছেন এবং আমি রসুল্লাহ আলাইকে বলছেন আপনি বলুন এটাই আমার পথ এই আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই এটাই হলো দাওয়া যার জন্য তাকে পাঠানো হয়েছে আমরা এর পক্ষে আমরা দাওয়া করাকে সমর্থন করি আমরা দাওয়ার বিরোধী না তবে দাওয়ার সুনির্দিষ্ট নীতিমালা আছে এগুলোর অনুসরণ করতে হবে আলা এই আমার পথ আমি আল্লাহ আজ আপনারা সবাই এই দার্সে অংশগ্রহণ করছেন কিন্তু কেন কারণ আপনারা ইলমের মাধ্যমে এই শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে চান আনা আমি এবং আমার অনুসারীরা যেভাবে সেভাবে দাওয়া না দেয়া পর্যন্ত আপনি কখনোই তার প্রকৃত অনুসারী হতে পারবেন না এটা আলা নিষেধাজ্ঞা এটাই আমার পথ আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই তাই আপনি যেখানেই থাকুন না কেন একজন দায়ী হিসেবে আপনি মানুষের সামনে এই শিক্ষা ও দাওয়া উপস্থাপন করবেন এবং বাকিটা আল্লাহর ছেড়ে দিবেন যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার সুরাফুসিল আয়াতিরিশ বড় কোনো ফার্ম বা কর্পোরেশন যদি কাউকে চাকরির প্রস্তাব দেয় সে আগ্রহ ভরে তা লুফে নিবে সে প্রশিক্ষণ নেবে যথাসম্ভব পড়াশোনা করবে তার ফিল্ডে আরও দক্ষ হবে এই উচ্চ র্যাঙ্কে চাকরি পাবার জন্য যা করার দরকার সে তাই করবে ঠিক তেমনি দাওয়া তো আল্লাহর দেয়া একটি অফার এটা আল্লাহ তা আল্লাহর দেয়া চাকরি না এটা কোনো প্রেসিডেন্ট বা কর্পোরেশনের জব না এটা থেকে একশো দশ নম্বর আয়াতে বলেন কুম তুমা উমা আরুফ ওয়ান হাউনা বিল্লাহ। তোমরাই হলে সর্বোত্তম উম্মা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 ইসলামের শিক্ষা মানুষদের মাঝে আমরা ছড়িয়ে দেই আর এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন সুরা আল জিনের 22 ও 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বুল ইন্নী লাইয়ুজিরুনি মিনাল্লাহি আহাদুন ওয়া লান আজিদะ মিন দূনিহি ইল্লা বালাগুম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি বলুন করতে পারবে না এবং তিনি আল্লাহ তাল্লাহার বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন এবং সেখানে তারা চিরকাল থাকবে আমি যদি আল্লাহ অবাধ্য হই তবে তার আজাব থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না নবী সাল্লাহু আলি হুসাল্লাম নিজের ব্যাপারে বলছেন অথচ এটা আমাদের সবার উপর প্রযোজ্য এমন কে আছে যে আমাদের আল্লাহ তাল্লাহার আজাব থেকে রক্ষা করবে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 इसलमर प्रथम दिखे बे चादुर सतर्क करतर्क कर अर्थ हम अर्थात सत्क आदेश असत् कल আল্লাহ নাজিল করলেন তিনি উঠলেন এবং সেই থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা আয়াত জানেন আপনার হয়তো লাহ ইল্লা মূল তত্ত্ব জানা আছে আপনি এগুলোর দাওয়াত দিন যতটুকুই জানেন দাওয়াত দেবেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও আপনার যদি একটি আয়াত জানা থাকে তো এরই দাওয়াত দিন কোন আয়াত কিংবা হাদিস যদি আপনার জানা নাও থাকে আপনার যদি কেবল লাহ ইল্লাম জানা থাকে আর মুসলিম হিসেবে এটা আমাদের সবারই জানা তবে বন্ধু বান্ধব লা ইলাহা ইল্লা দাওয়াত দিন আপনি যেখানেই থাকুন এর দাওয়াত দিন आनी जदि कित सम्बलित लिफलेट किडियो लिंक कर लिंक दिए दिन मुस्नादी इमाम अहमदीम एक हादिसनेल्लाह अलहल्लम आपनर चेहरा उज्ज्वल हबर दुआ कर रसुल्लाह सल्लाह आलहीसल्लम तरशेष दुआ करा हादी सुनले अनका पोछ दे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 যে ব্যক্তি মানুষদের হৃদায়তের দিকে দাওয়াত দেয় সে তার অনুসরণকারীদের মতোই সমান স্বয়াবপ্রাপ্ত হবে অথচ অনুসরণকারীদের স্বয়াব বিন্দুমাত্রও কমবে না আর যে ব্যক্তি মানুষদের গোমরাহির দিকে আহ্বান করে সে তার অনুসরণকারীদের মতোই গুণাহার হবে অথচ অনুসরণকারীদের গুণা বিন্দুমাত্রও কমবে না তাই আমি যদি একশো জনকে গুমরা তবে তাদের সবার খাইবারের যুদ্ধে আলী রাজি তাল আনহুকে যুদ্ধের পতাকা দিয়েছিলেন আলী রাজিউল্লাহ তালাহ আনহুর চোখে অসুখ হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম চোখে ফু দিলেন ফলে তিনি সুস্থ হয়ে উঠলেন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 লাল রঙের উট ছিল সে সময়ের আরবদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ লাল উটের মালিক হওয়া হল আমাদের সময়ে গ্যারেজ ভর্তি সবচেয়ে দামি স্পোর্টস কারের মালিকানার মতো যারা আল্লাহর রাসুলের ক্ষতি করেছিল তিনি এখন তাদের দরজার কাছে বিজয়ের আর কয়েক মুহূর্ত মাত্র বাকি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 তিনি বলছিলেন শান্ত আলী আল্লাহর কসম তোমার মাধ্যমে আল্লাহ যদি একজন মানুষকেও হৃদায়াত দেন তাহলে তা তোমার জন্য লাল রঙের উটের মালিক হবার চেয়ে অনেক উত্তম বুখারি ও মুসলিমের আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আইসা রদি আল্লাহ তালা আনহা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে একবার জিজ্ঞেস করলেন আপনি কি ওহুদের চেয়েও কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন इस समय आयशारदीअल्लाह तला आनुटा बी अहूद प्रत्यक्ष हे आल्लाबी आपनी कि ओहूर चे कठिन विपदर सम्मुखीन होशारदीअल्लाह तला आन आल्ला नबी सल्लाहअलीसल्लम सब चेहरे विपदर समय রসুল্লা সাল্লাহ আলী হোসালাম উত্তর দিলেন তোমার গোত্রের লোকেরা আমাকে বেশি কষ্ট দিয়েছে আনহা এবং তার গোত্র একই গোত্র কিন্তু আলী হোসাল্লাম বলছেন আইসার্দু আল্লাহ তাল আনহার গোত্রের লোকেরা অনেক কষ্ট দিয়েছেন তাকে এবং আকাবার দিনটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন দিন তয়ফের দিবসকেই আকাবার দিবস বলা হয়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 ওটা অহুদের দিন কিনা তিনি তা নির্দিষ্টভাবে জানতে চেয়েছিলেন কারণ তিনি দেখেছিলেন ওই দিন রাসুল উল্লুসাল্লামের সাথে কি করা হয়েছিল তিনি ভেবেছিলেন রাসুল উহ সাল্লাহ আলিহ সাল্লামের দীর্ঘ তেইশ বছরের দাওয়া জীবনের সবচেয়ে কঠিন দিন হচ্ছে ওহুদ আর তাই তিনি তার প্রশ্নে অহুদের কথা এনেছিলেন আনহা নির্দিষ্ট করে অহুদের কথা কেন এনেছিলেন তিনি দেখেছিলেন সেই দিন তাঁর পবিত্র মাথায় কি হয়েছিল সে বিপদে রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কেমন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি তা দেখেছিলেন তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল শিরস্ত্রাণের আংটা ডুমড়ে মুচড়ে চামড়ার ভেতরে ঢুকে গিয়েছিল ছিল সেটা এত কিছুর পরেও রসুল সাল্লু আলহ্লামের দাওয়া জীবনে অহুদ কেন সবচেয়ে কঠিন বিপদের দিন নয় অহুদের যুদ্ধে তার চাচা হানজার রিউল্লাহ তালা আনহু শহীদ হন চাচার লাশ দেখে রাসুল উহ সাল্লাহ আলি ছোট শিশুর মতো কেঁদেছিলেন তারপরেও কেন অহুদ তার জীবনের কঠিনতম সময় নয় এই যুদ্ধে তার প্রিয় সাহাবিদের সত্তর জন শহীদ হয়েছিল তারপরেও কেন অহুদ তাঁর জীবনের কঠিনতম সময় নয় এই সাহাবিদের তিনি খুবই ভালোবাসতেন এবং তাদের অনেকেই তার আত্মীয় ছিলেন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 প্রকৃত পুরুষ কখনোই তার স্ত্রীর অমর্যাদা সহ্য করতে পারে না মুনাফিকের দল রসুল্লাহ আলিহাস্লামের স্ত্রীকে নিয়ে মিথ্যা রটাচ্ছিল কিছু সাহাবি ভুলবশত এতে জড়িয়ে গিয়েছিলেন আর রসুল উল্লাহ সাল্লাহ আলিহ সেই দুঃসহ দিনগুলো পার করছিলেন তবুও কেন এই দিনগুলো তাঁর কাছে কঠিনতম নয়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 তাইফের দিবসের বিশেষত্ব কি তাফের ঘটনা পড়লে আপনি দেখবেন এই দিনে নির্যাতন করা হয়েছিল কিন্তু আমার বলা এর আগের ঘটনাগুলোর চেয়ে এটি অনেক কম কষ্টের ছিল। তার উপর উটের ভড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল শ্বাসরুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল তাঁর স্ত্রীকে নিয়ে রটনা রটিয়েছিল এবং আরো অনেক কষ্টের ঘটনা ঘটেছিল তাইফের দৈহিক নির্যাতনের চেয়ে এসব কিছু অনেক বেশি কষ্টের ছিল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 तबुओ रसुल्लाह सल्लाम क्य तईफर दिन के बेचे निले क्यों आईशादीअल आन के बल्लें ये दिन ही जीवन कठिनतम दिन আইসা রবি আল্লাহ আনহা হয়তো বুঝিয়ে থাকবেন হে আল্লাহ রাসুল যে দিনটিতে বিপদের কথা বলেছিলেন রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লামের জন সাহাবি শাহিদ হলেন তার চাচাকে শহীদ করা হলো তিনি চাচার লাশের পাশে ফুপিয়ে কান্না করছেন শারীরিক ব্যাপারটা থাক মানসিক আঘাত ধরলেও এগুলো দেখলে আপনার কি মনে হতো এই ঘটনাগুলো দৈহিক কিংবা মানসিক শোকের প্রচণ্ডতায় বিধ্বস্ত হবার মতো বিষয় আর এই জন্যই হয়তো তালা আনহা উহুদের কথা নির্দিষ্ট এনেছিলেন সত্যের দাওয়া দিতে গিয়ে যখন তিনি প্রত্যাখ্যাত হতেন কষ্ট পেতেন তখন আল্লাহ সব তালা তাকে শান্ত করার জন্য আয়াত নাজিল করতেন আল্লাহ তার নাবির অন্তর দেখতেন তিনি দেখতেন যারা সত্য প্রত্যাখ্যান করেছে তাদের জন্য নবীর অন্তরে কষ্ট তার মন বিক্ষিপ্ত দাওয়াতি ছিল তার জীবন দাওয়াতি ছিল তার হৃদয় তার আত্মা এটি তার শিরায় উপশিরায় প্রবাহিত হত প্রত্যেক মুসলিম এবং দায়ীর এমন হওয়া উচিত দাওয়াকে নিজের আপন রক্ত মাংসের মতো মনে করতে হবে একজন হকপন্থী দায়ী যখন দাওয়া দেয়া থেকে বঞ্চিত হন তখন তার কাছে জমিনের উপরে থাকার চেয়ে মাটির নিচে থাকাটাই উত্তম মনে হয় একজন সত্যিকার মুসলিম ও দায়ীর এমন অবস্থাই হবে আজকের দিনে আমরা বলি দায়ীদের এমন হয় কিন্তু এটা তো একজন সত্যিকারের মুসলিমের অবস্থা কারণ দাওয়াত প্রত্যেক মুসলিমের জন্যই জীবনের একটি অংশ কুরআনের অনেক জায়গায় আল্লাহ সুবাহ তার রসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে শান্ত হতে বলেছেন তিনি বড় আশা নিয়ে তাইফে গিয়েছিলেন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 নিজেকে ধ্বংস করবেন না সুরা আল কাহের আরেক আয়াতে আল্লাহআ তাকে এই বলে শান্ত হতে বলেন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 बर करते हैं किनता मेरे क्षति करा अल्लाह सुबहान तहजान अल तरह जन दुख करा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 আপনি যাদের দাওয়াত দিচ্ছেন তাদের অবস্থা ও প্রকৃতি সম্পর্কে জানাটা আপনার জন্য খুব জরুরি বুহারি ও মুসলিমে বর্ণিত হয়েছে ইবনে জাবাল ইয়েমেনে আমির করে পাঠানোর সময় তাকে বললেন তুমি আহলুল কিতাবদের কাছে যাচ্ছ মুআ মুআ বিদায় জানাতে রসুল উল্লাহ সাল্লু আলিহ সাল্লাম মদিনার বাইরে পর্যন্ত এসেছিলেন আর এ সময় তিনি মুআকে বিদায় উপদেশ দিচ্ছিলেন हलुलताबर जा मेने रसल्लाह सल अलीसल्लम क्या क्योंकि आहलुल कितबर का কেন নির্দিষ্ট করে বললেন কারণ মুআ যেখানে থাকতেন সেখানের অধিকাংশই মূর্তি পূজারী মদিনার উপকণ্ঠে যদিও কিছু ইয়াহুদি থাকে কিন্তু তিনি যে আহলুল কিতাবদের কাছে আমির হয়ে যাচ্ছেন ব্যাপারটা রাসুল উল্লাহ সাল্লাহ আলী তাকে জানাতে চাইলেন আহলুল কিতাব এবং মুশরিকদের দাওয়া দেয়ার মাঝে পার্থক্য আছে আর মুআ ইবনে জবাল রাজিউল্লাহ তাল আনহুত জীবনের বড় একটা অংশ মুশরিকদের সাথে পার করেছেন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 অধিকাংশ কথা মুখস্থ করে এরাই আগামী দিনের যেভাবে পড়াই সর্বসাধারণের সামনে লেকচারে নিশ্চয়ই আলী রাধি আল্লাহ আনহুর একটি কথা বর্ণিত হয়েছে মানুষের সাথে তার অবস্থা অনুযায়ী কথা বলো তুমি কি চাও আল্লাহ এবং তার রাসুল না আপনি নিশ্চয়ই তা চান না সকাল মুসলিমে ইবনে মা সৌদ রাজি আনহুর একটি কথা বর্ণিত হয়েছে তিনি বলেন মা আংতা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 ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমার কাছে উপস্থিত ছাত্ররা প্রশ্ন করল প্রথম ব্যক্তি হত্যাকারীর জন্য তাওবা আছে কিনা জানতে চাইল আপনি বললেন আছে আবার অন্যজন একই প্রশ্ন করলে বললেন না নেই কিন্তু কেন ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমা বলেন প্রথম ব্যক্তির চোখে আমি তাওবার অশ্রু দেখেছি তিনি তার চোখের দিকে তাকিয়ে দেখলেন সে প্রচন্ড মর্মবেদনায় ভুগছে তার চোখে পানি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 ইসলামী শরিয়াতে কাউকে হত্যা করা হারাম এ ব্যাপারে কোনো ইফতিলাফ নেই কিন্তু এই হারাম হবার দাওয়া দেওয়ার পদ্ধতি কি হবে তা ভিন্ন বিষয় যা হোক ইবনু আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা মিথ্যা বলেননি তিনি ফতোয়ার ক্ষেত্রে কোনো প্রতারণা করেননি ইমাম কিছু আলিম দুটো মতের মধ্যে কঠিন মতটি বলে থাকেন যাতে লোকদের অন্তরে ভয় সৃষ্টি হয় তারা পাপ থেকে বিরত থাকে ইবনু সিহাব রাহিমাহুল্লাহ এবং ইবনে আব্বাস রাজি আলাহ আনহুমা এই শ্রেণীর আলিম प्रश्न हम शक्तिशाली मत ना अवश्य शक्ति मत नये शक्तिशाली मत ना हवा सत्वे इब्न आब्बास हत्या रखते मतटी कर আমরা এখানে মতন মুখস্থ করছি সহজ কিন্তু এই এইসব সূক্ষ কাজে প্রয়োগ করবেন এমন আলিম আজ নেই বললেই চলে আপনি আদাবুল ইফতা বিষয়ে পড়লে দেখবেন একজন মুফতি দুটি মতের কঠিনটি বেছে নিতে পারেন যদি তার মনে হয় এতেই কল্যাণ আছে এটা কোনো খেলা না আপনি কাউকে ফতোয়া বানিয়ে দিতে পারেন না যদি দুটো মত থাকে ইবনুল আব্বাস রাজি আল্লাহআলা আনহুমার মতো যদি কাউকে হত্যা থেকে বিরত রাখতে আপনাকে কঠিন মতটি গ্রহণ করতে হয় তবে করতে পারেন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 দাওয়ার ক্ষেত্রে হিক্মা থাকতে হবে দাওয়ার ভিত্তি বানাতে হবে ক্ষমা এবং মমতাকে ইলা আপনি আপনার রবের পথে হিকমা এবং সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করুন সুলা আননাহাল আয়াত ১২৫। পঁচিশ দাওয়াতের মূল হল নম্র ও ক্ষমাশীল হওয়া সর্বোত্তম শব্দের মাধ্যমে উপস্থাপনা সর্বোত্তম ভাবে সর্বোত্তম উপায় আহ্বান করা আমরা আজকের লেকচার পর্বে আমরা দাওয়াতের সাথে সংশ্লিষ্ট আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ